पुन सम्प्रचार सकाल बांगे बीस टी बांगल है عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله تتم الصالحات والسلام على الأمين وعلى آله صلوات الله عليه ওবরকাত সলা بعد في বাংলার দূরে রক্ষা চেয়ে সম্মানিত শুধু দর্শক পৃথিবীর যে জায়গা থেকে বসে আপনারা আমাদের সাথে যে অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের মূল প্রতিপাদ্য হল জিকির ও তার আদাব আর তার মধ্যে অন্যতম একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেটা হলো কোরআন তেলাওত যেহেতু কোরআন তেলাওতকে রসুল সাল্লাহ আলু ইসলাম উত্তম জিকিরের অন্যতম বলে অভিহিত করেছেন এক্ষণে যে বিষয়টি নিয়ে আমরা বিজ্ঞ আলোচকদের আলোচনা শুনব সেটি হল কোরআন তেলাও আদাব কি আর এর প্রাসঙ্গিক কিছু জ্ঞাতব্য বিষয় এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে যে বিজ্ঞ আলোচকগণ যোগ দিয়েছেন আমরা প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নেব আমার নাম দিকে অভিষ্ঠ আছেন বিশিষ্ট আলম দিন ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ প্রফেসর ডক্টর হাফিজ এব হেসবুল্লা আসসালাম আলাইকুমুল্লাহ এবং আমার বামেষ্ট আছেন বিশিষ্ট আলমানি এবং আমার সর্বামে আছেন বিশিষ্ট সম্মানিত কোরআন কথা। আমরা প্রথমেই আলোচনা শুনব আমাদের অতিথি শেখ মুখলেশবিনশাদ আলহামদুলিল্লাহ সালাত আলব মোহাম্মদাল্লাম আহ আসলে আমাদের সর্বপ্রথম বুঝতে হবে যে কোরআনটা কি জিনিস কোরআনকে যদি আমরা না বুঝতে পারি না চিনতে পারি তাহলে তার আদব রক্ষা করা সম্ভব হবে না একজনের আদব ওই সময় রক্ষা করা সম্ভব হয় যখন তাকে চিনতে পারি জানতে পারি তার পজিশন যখন জানতে পারবো তখন তো আমরা প্রথমে জানবো কোরআন করিম এটা কী জিনিস আমরা সবাই জানি কোরআন করিম হচ্ছে পাক রব্বুল আলমিনের বাণী এটা কোনো সৃষ্টি না সরাসরি পাক রব্বুল আলমিনের বাণী আর পাক রব্বুল আলমিনের যেহেতু বাণী এটা আপনার চিরকাল থাকবে এই জন্য কোরআনের আদবের মধ্যে হচ্ছে যে পড়ার আগের আদব হচ্ছে যে কোরআনটাকে সম্মানের সাথে সব কিছুর ওপরে রাখতে হবে আমার কাছে পাঁচটা বই আছে যেই ধরনের বই থাক না কেন এমনকি তাফসির থাকে তাফসিরের ওপরে কোরআন যেটা শুধু তাফসির ছাড়া রয়েছে তার অধিকার আছে এবং কোরআন তেলাওয়াতের জন্য যে আদব রয়েছে আমাকে সর্বপ্রথম যে কাজ করতে হবে যে উজু করতে হবে যদি উজু করে পড়া সম্ভব না হয় বেশি যদি তেলাওয়াত করেন যেমন যারা কোরআনের হাফেজ হতে চাই। সব সবসময় তাদের কোরআন পড়ার প্রয়োজন হয় এবং সবসময় অনেক সময় পেটের সমস্যার কারণে উজু রাখা সমস্যা আছে তো সেই সময় আমরা বলবো কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ যে কোনো সময় এজন্য প্রথমে আমরা কোরআন পড়ব উজু করে নেব সুন্দরভাবে এবং কোরআন পড়তে হবে প্রত্যেকটি সময় যখন কোরআন পড়ব তখন আমাদের অক্ষর অক্ষরে শব্দ শব্দে চিন্তা করতে হবে এবং গবেষণা করতে হবে এখানে কি পড়তে হয়। তারপরে একটি আদাব হচ্ছে যখন কোরআনে কোনো সুসংবাদ আসবে তখন আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ জান্নাতের কথা আসছে তখন আল্লাহ আমাকে জান্নাত নসিব করিও এভাবে আমাদেরকে একটু যুগ করে দিই যদি অনুমতি দেন আপনি জি জি জি আমার এটা তোর গুপ্রিসের চমৎকার বলেছেন আমাদের এটা ভিন্ন ব্যাপার তারা পড়তে পারবে কিনা সেটা ভিন্ন ব্যাপার কোরআন আল্লাহ পাক সারা দুনিয়ার মানুষের জন্য পাঠিয়েছেন মুসলিম অমুসলিম সবার জন্য পাঠিয়েছেন হুদাল লিন্নাস বলা হয়েছে আর লিন্নাস মানে এটা সকল মানুষের জন্য আচ্ছা এখন তারা কীভাবে পড়বে তাদের জন্য ভিন্ন তরিকা আছে সেটা ভিন্নভাবে বলা যায় কিন্তু আমরা যারা আল্লাহতে বিশ্বাস করি আমাদের ক্ষেত্রে দুটো সাইড আছে একটা হচ্ছে আমরা পবিত্র কি না পবিত্র মানে আমাদের গোসল ফরজ হয়েছে কিনা একটা আরেকটা হচ্ছে আমাদের উঁজু করা লাগবে কিনা দুটো আর বিশেষ করে মেয়েদের ব্যাপারে আছে তাদের পিরিয়ডের প্রশ্নটা আছে আরেকটা বিষয় হচ্ছে যে যাদের উপর গোসল ফরজ হয়নি সে তেলাওত করতে পারবে তাহলে সে ছুতেও পারবে বলেছে আর এটার ব্যাপারে ওই যে বাচ্চাদের কথা আসছে যারা হেফস করে কিন্তু এখানে মনে রাখতে হবে এটা একটা এবাদতের পর্যায়ে কাজ এবাদতের পর্যায়ের মধ্যে আমরা ভিত্তিহীন কথা বলে লাভ নেই যে দ্বিমত আছে এটা ঠিক তবে বিপুল সংখ্যক মানে অধিকাংশ আলেমের মত হচ্ছে যারা উঁজু নাই উঁজুর প্রয়োজন আছে যাদের তারা যদি উঁজু ছাড়া থাকেন ওরা শুধু পড়তে পারবে আচ্ছা পড়ার ব্যাপারে আবার আদব যেগুলো আছে যখন আমাদের মুখরাজ ভাই চমৎকার বলছিলেন যে ইত মিনান্সে বসা এখন এখানে অনেকে প্রশ্ন করেন আমি কি শুই শুইতে লদ করতে পারবো হাঁটতে হাঁটতে লদ করতে পারবো ব্যাপারটা জি অল্প আপনি তেল অত করিয়ে দিলেন আল্লাহ করুন আল্লাহ কেয়ামা কৌদ আলাম কেয়াম মানে দাঁড়ানো কৌদ মানে বসা তারপর আলা জুনুবিম মানে শোয়া অবস্থায় যার যেটা মুখস্থ আছে আমরা সেটা তেলাওত করতে পারি একটা ইমাম নবির একটা কিতাব আছে হ্যাঁ ওখানে উনি বেশ কিছু আদব হয়ে বলেছেন যে যদি সম্ভব হয় আপনি কিছু আতর সুগন্ধে মাখাতে পারেন এই যেটা বলেছেন এটা কিন্তু সর্বোত্তম পদ্ধতি যে থাকলে তা করতে পারেন সেটাও আছে এরপরে মুখে হয়ে বসা এটাও আছে পবিত্র স্থানে বসা এটাও আছে আতর কি লাগানো এটাও আছে এবং তাদব্বর ফিল কোরআনের ব্যাপারটার ব্যাপারে আছে এটা হচ্ছে ওলামায়েরামের জন্য সাধারণ মানুষ যারা জানেন জি যারা জানেন কেন তাদব্বর ফিল কোরআন ইনশাল্লাহ যদি পর্ব হতে আমরা সেখানে বল তাদব্বর ফিল কোরআন এটা তাদব্বর ফিল কর একটা বিষয় অবশ্যই মোখাল সাহেবের বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া গেছে সেটা হলো কোরআনের ক্ষেত্রে আমাদের আকিদা কি হবে আকিদার বিষয়টা এইটা আমাদেরকে তাও নিতে হবে কারণ কোরআন বিষয়ক কিছু আকিদা আছে যেটি বিশ্বাসের ব্যাপার যেই বিশ্বাস আমাকে পোষণ করতে হবে এবং এটা মৌলিক ব্যাপার একটা যে সে অবশ্য বলছে যে কোরআন হল আল্লাহর সিফত কোরআনের আকিদা যদি আমরা বিশুদ্ধ না করতে পারি কিন্তু দেখো কোরআন নিয়ে অনেকে কাফের হয়ে গেছে কোরআনের বিশ্বাসকে কেন্দ্র করে কোরআন সাথে আছে কোরআন তেলাওত হচ্ছে কোরআন আমল হচ্ছে কিন্তু এরপরও গুমরাহ কাফের হয়ে গেছে যেমন কোরআনকে যদি আমরা বলি যে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবী মাখ্লুক সৃষ্টি করেছেন কোরআনকেও আল্লাহ সৃষ্টি করেছেন এরকম যদি আমরা ভঙ্গি পোষণ করি তাহলে কিন্তু এটা কুফরি বিশ্বাস জি কোরআনের ক্ষেত্রে আমাদের কি এই যে আমরা বলে থাকি কোরআন কালাম উল্লাহ আল্লাহর কালাম এটার মর্ম বুঝতে হবে আল্লাহর যদি বাণী হয় আল্লাহ যেমন সৃষ্টি নন সষ্টা তেমন সৃষ্টি যাবে না সাথে ভাবে জড়িত এ কারণে বলেছে আল্লাহ যতদিন হাদিসের ভিতরে আছে আল্লাহ কখনো মরেন না জিন ইনসান সবাই মরান আল্লাহ রসুল্লাহ যখন মৃত্যুবরণ করলেন এবং আল্লাহ রসুলের মৃত্যুতে অনেকে আবে আপ্লুত হয়ে পাগলের মতো হয়ে গেছেন অমর খতর মতো খালিফা ব্যক্তিদ যে ব্যক্তি আল্লাহর ইবাদত করত সে জেনে খুশি হয়ে যাক যে আল্লাহ চিরঞ্জীব কখনো মরবেন না আর যারা মোহাম্মদের এবাদত করত তারা জানুক যে মোহাম্মদ সাল আলহ সাল্লাম আজকে মৃত্যুবরণ করতে এই যে আল্লাহ তবরকতলার যে চিরঞ্জীব এবং তার বাণীটাও হলো আল্লাহর সাথে অতপ্রতভাবে জড়িত এই কারণে অতীতে কিন্তু দেখা গেছে অনেক ফেরকা সম্পর্কে এই শিক্ষণীয় অনুষ্ঠানে আশা করব কেউ দূরে যাবেন না আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ কালাম চান হলে বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রলুমুল ওর আন শিরোনামে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 জেনে নিন ইসলামের আপনি বিক্রেতা জেনে ইসলামের বিক্রয় বি আপনি ব্যবসায়ী জেনে ইসলামের ব্যবসার বিধান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 আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত সুদী দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আপনারা অপেক্ষায় ছিলেন বলে অসংখ্য ধন্যবাদ আমরা ফিরে এলাম আমাদের আলোচনায় জি বলছিলাম যে কোরআন নিয়ে আলোচনা করছি তার বিভিন্ন সাইড এই কোরআনের আকিদা যদি আমরা বিশুদ্ধ না করতে পারি কিন্তু কোরআন নিয়ে অনেকেই কাফের হয়ে গেছে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 আল্লাহর যদি বাণী হয় তা আল্লাহ যেমন সৃষ্টি নন সষ্টা তেমন কোরআন সাথে ভাবে জড়িত এ কারণে বলেছে আল্লাহ যতদিন হাদিসের ভিতরে আছে আল্লাহ কখনো মরেন না জিন ইনসান সবাই মরানি বলছেন আল্লাহ রসুল্লাহ যখন মৃত্যুবরণ করলেন এবং আল্লাহ রসুলের মৃত্যুতে অনেকে আবে আপ্লুত হয়ে পাগলের মতো হয়ে গেছেন অমর খত্তনের মতো খালিফা ব্যক্তি অমর হয়ে গেছেন যে ব্যক্তি আল্লাহর ইবাদত করত সে জেনে খুশি হয়ে যাক যে আল্লাহ চিরঞ্জীব কখনো মরবেন না আর যারা মোহাম্মদসাল্লামের এবাদত করত তারা জানুক যে মোহাম্মদ সাল আলহসালাম আজকে মৃত্যুবরণ করতে করেছে তো এই যে আল্লাহ তো বরকতালার যে চিরঞ্জীব এবং তার বাণীটাও হলো আল্লাহর সাথে ওতপ্রতভাবে জড়িত এই কারণে অতীতে কিন্তু দেখা গেছে অনেক ফেরকা অনেক ফিরকা বেরিয়ে গেছে কোরআন সম্পর্কে এখানে স্পষ্ট করে বলা যায় আকরাম ভাই যে সে সময় ইমাম আহমদ উবিন এটা সর্বত তৃতীয় শতাব্দীর কথা দ্বিতীয় চতুর্থ শতাব্দীর খালকুল কোরআন কোরআন সৃষ্ট মানে সৃষ্টি নাকি কোরআন আল্লাহর গুণ কালাম আল্লাহর কালাম এই নিয়ে ইখতলাফ হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি হজরত আহমদ উদ্বিন হাম্বালের বিরাট এক ভূমিকা সেই ভূমিকেই পরবর্তীতে এই কথা মানে সুস্পষ্টভাবে অটল করে দিয়েছে যে না আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর সিফাত কালাম উল্লাহ আল্লাহর সিফৎ দলিল মুক্ত এবং এলিম নির্ভর গবেষণা যদি না হয় গভীর এলিম নির্ভর গবেষণা তাহলে এখানে বিভ্রান্ত হওয়ার উপাদান নেতাকে বলছে উমুক আমি নামটা ভুলে গেছি এখন মনে নাই তো বলছে যে নেতা কোথার থেকে উনি লেখাপড়া করছেন আপনি যেহেতু ইসলামী দলের একটা নেতা কোন ইউনিভার্সিটি বিদেশে না বাংলাদেশে কোথায় ইসলামী পড়ে নাই উনি কি বলেন উনি একজন ওই সরকারি কর্মচারী ছিলেন যে কোনো লেভেলে একটা ভালো লেভেলে চাকরি করতেন পরে একটা দল খারাপ এবং আমি বললেন কোরআন কিভাবে উনি জানবেন বাংলা আছে বাংলা থেকে কোরআন জানেন আচ্ছা দেখেন বাংলা কোরআনও কিন্তু অনেক সময় ভুল লেখা দাও দর্শন ভুল হয়ে যাবে আমরা যে বলি যে বঙ্গানুবাদ এটা তো ঠিক না আমরা যে বলি অনস্থা আসে কিন্তু মূর্খতা থেকে অজ্ঞতা থেকে নিজে দেখেছি আমাদের প্রিয় ভাই আমরা সতর্ক করছি নেটে এখন এমন অনেকগুলো ওয়েবসাইট আছে তারা এ দাবি করতেছে এবং বিভিন্ন মুসলিম নামধারী আপনার ওয়েবসাইটগুলো আছে তারা এই দাবি করতেছে তারা বলে যে কোরআনে হাদিসের কী প্রয়োজন আমরা কোরআনকে কোরআন দিয়েই বুঝবো যে সেটারও একটা আছে আপনি আব্বাস সৌদি বিল আনবুলসুল এবং তারা প্রত্যেকটা বিষয়ে চায় কিন্তু মজার ব্যাপারে হলো তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে তোমরা হাদিসকে বাদ দিয়ে কোরআনটা তোমরা নিতে চাও তো কোরআনটা কার উপর না জেলছে নবী মোহাম্মদের উপর হাদিস কাকে বলে যে সেগুলো নবীজি নিজে করেছে আপনারা কি বলবেন তারপরে আল্লাহ তার বাস্তব আমল দিয়ে তাহলে আমি ক্লিয়ার করেছি আমার যে তারপরে আদব বিষয়ে যে কথা কথা সৃষ্টি বলা যাবে না সৃষ্টি কোনদিন বলা যাবে আল্লাহ সেফাত আর আল্লাহ সেফাত আল্লাহর গুণ কিন্তু এটা আল্লা গালাম কথাটা বলতে আল্লাহ আল্লাহর সাথে যেমন আল্লাহর গুণ রয়েছে আল্হাই চিরঞ্জীব যেমন আল্লাহর গুণ রয়েছে আসে সর্বশ্রোতা যেমন আল্লাহর তিনি শুনেন এখন অনেকে এই বিষয়টা নিউটল মধ্যে রয়ে গেছে সে এখন এই ব্যাপারে কোন দৃষ্টিভঙ্গিতে যাবে এই বিষয়টাই তার সামনে আসেনি জি জি এই আমরা তাদেরকে যেটাটা পূরণ করে দি যে কোরআনে যখন সুসংবাদ আসবে তখন আল্লাহর কাছে চাইতে হবে যারা অর্থ জানি আমরা তাদের জন্য এটা আর যখন স্বস্তির কথা আসবে আজাবের কথা আসবে তারপরে আপনার জাহান্নামের কথা আসবে তখন আল্লাহর কাছে পানা চাইতে হবে সেখান থেকে পরিত্রাণ চাইতে হবে যে আল্লাহ কঠিন শাস্তির থেকে বা এরকম কোনো জাতিকে যেমন লত আলা ইসলামের জাতিকে ধ্বংস করেছেন যা আল্লাহ আজব থেকে আমাদের পরিত্রাণ দিও যে যখন ধ্বংসর কথা আসবে তখন সেখান থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে এটা কিন্তু কোরআনে একটা আদব আর জিনিস যে আমি কোরআন পড়তে পাচ্ছি অনেকে তো শুদ্ধ করতে পারি না বর্তমানেও শুদ্ধ করতেই হবে আপনাকে এতে আপনার পয়সা যত খরচ হোক সময় যত খরচ আলহামদুলিল্লাহ অল্প পয়সাতেই এখন বড়োদের শিক্ষার ব্যবস্থা আছে বহু ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ আছে কিন্তু চাইলি পরে হবে কিন্তু মানুষ আজকে না চাওয়ার কারণে আজকে কোরআন শিখতে পারছে না তো আমাদের কোরআন শিক্ষার সাথে সাথে অর্থ শিখতে হবে এখন বাংলা অনুবাদ পাওয়া যাচ্ছে ইংলিশে পাওয়া যাচ্ছে যে যে ভাষায় পারদর্শী সে ভাষার ওপরে আমরা অনুবাদের কোরআন নিব দিয়ে সেটাকে আমরা ফলো করবো এবং ওই অনুযায়ী কোরআন অনুযায়ী আমল করতে থাকব এবং কোরআনের কোনো সময় দেখা যাবে যে একটা আমল আছে আমাদের আলেমদের সঙ্গে সংঘর্ষ হচ্ছে তখন বুঝে নিতে হবে এখানে হাদিসে কিছু আছে যার কারণে আমি বুঝেও পাচ্ছি না সুতরাং কোরআন পরেই কেউ ফতোয়া দিতে পারবে না কারণ কোরআনের সাথে আপনার জড়িত রয়েছে বলেছেন সোজা কত হয়েছে কোরআন বুঝতে হবে কোরআন দিয়ে কোর আন কে বুঝতে হবে হাদিস দিয়ে কোর আন কে বুঝতে হবে সাহাবায় রাম এর কওয় দিয়ে আমি এ কথা ছেড়ে দিলাম এটা চলবে না কারণ একটা শব্দের যে কতগুলো অর্থ হতে পারে তিনি যদি সেটা না জানেন তাহলে তিনি কিভাবে গবেষণা করবে। তাহলে গবেষণা নীতিমালা আছে যাদব্বুর নীতিমালা আছে তাফাক্কুর নীতিমালা আছে এ বিষয়টা আমার মনে হয় এটা বলে তাকে ধমকি দিয়ে বলছেন যে সেখানে অন্য ফাজাইলের বই আছে সেটা পড়ো কোরআন পড়ে কি লাভ এই ধরনের দৃষ্টতাও কেউ কেউ দেখাতে এখানে আমি একটা সুন্দর উদাহরণ পেশ করতাম হাদিস থেকে যে এই গ্রামে ওই বালক ছাড়া কোরআন কেউ পড়তে পারতো না আর আমরা এটা স্পষ্ট বুঝছি যে একজন বালক কোরআন কে সম্পূর্ণ বুঝবে সে কোনো মাদ্রাসায় পড়ে নেই কোনো উস্তাদের কাছে পড়ে নেই কত কি রাস্তা ছিল রাস্তার পাশে ছিল বাড়ি হ্যাঁ তখন হুজুর পাখালাম থেকে যারা আসতো এবং যারা যেত এই রাস্তা দিয়ে যেত তো যারা যেত তাদের কোনো ধরতেন না তো যারা হুজুর পাখালাম থেকে এসে তাদের গ্রামের দিকে কাফালে দিয়ে যেত তখন তাদেরকে আটকেত বলতে রাসুল্লাহাম কী বলেছেন আজকে আমাকে বলো আমাকে শোনাও কী কোন আয়াত না একটা হ্যাঁ একটা তখন সে ওনাদের থেকে এই তেলাওয়াত শুনতেন ক্যালাম এটা কোনো মহলুক নয় সৃষ্ট বস্তু নয় সৃষ্টি মানি ধ্বংস অনিবার্য যত সৃষ্টি আছে সবার ধ্বংস হতে হবে এমনকি হায়াত তারও ধ্বংস আছে মৌত এটাও সৃষ্টি তার ধ্বংস আছে কিন্তু কালাম আল্লাহ আল্লাহর সিফত এটি কখনো ধ্বংস হবে না সুতরাং ক্যালামল্লাহকে যে আদব যে বৈশিষ্ট্যের সাথে কোরআনকে পড়ার কথা তেলাওত করার কথা সেগুলি আমরা আজকে আলোচনার মধ্য দিয়ে শুনলাম আসুন সেগুলি বাস্তবায়ন করি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদের সকলকে তৌফিদান করুন আমিন ও সালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহেদুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিনাম্মদ হারুন হুসেনের উপস্থাপনায় अन्य गुणावल देख अनुष्ठान माना दुनिया साढ़े नुन सम्प्रचार सकाल आठ टाइम टी